রমাদানিরিজেনা আলোচনা করা হবে আজকের পর্বে আল্লাহ সুবাহ নাম সম্পর্কে আমরা আলোচনা করব সেই নাম হচ্ছে এই নামের অর্থ যিনি দোষ ত্রুটি গোপনকারী তিনি মানুষের গুণাহ অপরাধ এবং ভুল ত্রুটি লুকিয়ে রাখেন গোপন রাখেন ঢেকে রাখেন আবৃত করে রাখেন আল্লা সুবহ তিনি বান্দাদের ঢেকে রাখেন। গোপন করে রাখেন এবং সেগুলো প্রকাশ করে দিয়ে তাদেরকে মানুষের সামনে কিংবা অন্যান্য সৃষ্টির সামনে লাঞ্ছিত করেন না একইভাবে আল্লা সুবহাল্লাহ এটাও পছন্দ করেন যে বান্দারা একে অন্যের প্রতি জুলুম অত্যাচার অন্যায় অবিচার করা থেকে অপরাধ করা থেকে দূরে থাকুক এবং কারো মাধ্যমে কোন ভুল ত্রুটি কিংবা অপরাধ ঘটে গেলে সেটা তারা গোপন রাখুক এই নামটি আল্লাহ কোরআনে উল্লেখ করেননি তবে হাদিসে উল্লেখিত হয়েছে রসুল্লাহ তিনি বলেছেন ইন্নআল্লাহ আজ্ঞাজ হালি ইমুন হাই ইউন সিত্তি ইরুন নিশ্চয়ই আল্লাহ তিনি পরম সহনশীল তিনি লজ্জাশীল এবং তিনি দোষ ত্রুটি ভুল অপরাধ ইত্যাদি বিষয়গুলো গোপনকারী সৃত্তির শব্দটি এসেছে সিন তা এবং রা এই শব্দমূল থেকে এর অর্থ মূলত দুইটির নির্দেশিত হয় প্রথম অর্থ হচ্ছে কোনো কিছুকে গোপন রাখা লুকায়িত রাখা কিংবা ঢেকে রাখা আবৃত করে রাখা এবং দ্বিতীয় অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বিরত রাখা কিংবা দূরে সরিয়ে রাখা এই শব্দমূলটি বিভিন্ন রূপে কোরআনের তিনটি স্থানে এসেছে যেমন আল্লাহ সুত কোথাও বলেছেন মাস্তু ওরান অর্থাৎ লুকায়িত কোথাও বলেছেন সি তরণ কোথাও বলেছেন অর্থাৎ নিজেদেরকে আবৃত করে নেওয়া ভাষাগত দিকে ভাগতর শব্দের মাধ্যমে কোন কিছুকে আবৃত করা ঢেকে নেওয়া বা লুকানোকে বোঝানো হয়ে থাকে সিদ্ধীর শব্দটি হচ্ছে আধিক্যবাচক কাজে এর মাধ্যমে কোনো কিছুকে চূড়ান্ত গোপন করা ঢেকে নেওয়া বা আবৃত করাকে বোঝানো হয়ে থাকে আল্লাহতালা তিনি আস্তিত্তির তিনি এমনভাবে তার বান্দার গুনাকে লুকিয়ে রাখেন যেটা একমাত্র তার এবং তার বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকে এভাবে বান্দার ভুল ত্রুটি অপরাধ এবং গুনা কিংবা বিভিন্ন পাপকর্মকে লুকাইতো রাখার মাধ্যমে আল্লা সুবাহ আল্লাহ তাকে লাঞ্ছনা এবং অপমান থেকে রক্ষা করেন এবং বিভিন্ন ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার মাধ্যমে তাকে জাহান নামের আগুন থেকেও রক্ষা করে থাকেন রাসুল্লাহ সাল্লিয়াম আল্লাহমাত্লা এই নামটিকে ব্যবহার করেছেন একটি হাদিসে এই প্রসঙ্গে ঘটনায় আমরা দেখতে পাই আবুদাউদ এবং নাসাই সেখানে হাদিসটি এসেছে নিশ্চয় আল্লাহ তিনি পরম সহনশীল লজ্জাশীল এবং তিনি সিদ্ধির বা তিনি গোপনকারী আবৃতকারী মানুষের ভুল ত্রুটি অপরাধ তিনি গোপনকারী এরপর তিনি বললেন আল্লাহ হায়া লজ্জাশীলতা এবং পর্দা করাকে পছন্দ করে থাকেন কাজেই যখন তোমাদের কেউ গোসল করবে সে যেন নিজেকে আড়াল করে আবৃত করে আল্লাহ সুবাহতআর এই সুমহান নাম আজ এই নামটি অর্থের দিকে অন্যান্য গুণবাচক নামের সঙ্গে সংযুক্ত যেমন রসুল্লাহ সাল্লাই এখানে কয়েকটি নামকে একত্রে উল্লেখ করেছেন তিনি বলেছেন আল্লাহ সুবাহআ হালিম বা পরম সহনশীল কাজে এটি অর্থের দিক থেকে আল হালিম বা পরম সহনশীল সেই নামটির সঙ্গে সংযুক্ত এই বিষয়টিকে যদি আমরা এভাবে চিন্তা করি যে আল্লাহ তিনি আমাদের রব তিনি আমাদের প্রভু তিনি আমাদের মনিব আমরা দিনে রাতে প্রতি মুহূর্তে তার সকল নিয়ামতকে ভোগ করে যাচ্ছি কিন্তু এরপরেও যখন কোন বান্দা আল্লাহাম তাল্লা অবাধ্যতা করে তার বিরুদ্ধাচরণ করে এবং বিভিন্ন অন্যায় অপরাধ এবং গুনায়ের কাজ সংগঠিত করে সেই অবস্থায় আল্লা সুহামতালা সাথে সাথেই তাকে শাস্তি প্রদান করেন না বরং আল্লাহামতাল্লাহ তিনি আল হালিম তিনি পরম সহনশীল তিনি সুযোগ প্রদান করেন অবকাশ প্রদান করেন মানুষ যে গুনহের কাজ সংঘটিত করে সেই অবাধ্যতার কাজ করার জন্য সে আলোসভা কোন না কোনো নিয়ামতের উপরে নির্ভরশীল আলোসুভাত যদি তাকে সুযোগ এবং শক্তি প্রদান না করেন সে নিজের একটি আঙ্গুল পর্যন্ত নড়াতে সক্ষম নয় এর এরপরেও যখন মানুষ অবাধ্যতা করে সেই অবস্থায় আলোসু ভাঁতালা পরম সহনশীল হওয়ার কারণে তাকে সাথে সাথেই শাস্তি কিংবা পাকরাও করেন না বরং তিনি সেই অপরাধের কথা অন্যান্য সমস্ত সৃষ্টির কাছ থেকে গোপন করে রাখেন তিনি গোপনকারী। এই বৈশিষ্ট্যের মাধ্যমে আরও একটি বিষয় প্রকাশিত হয় সেটা হচ্ছে তিনি স্বাধীন তিনি কারো উপর নির্ভরশীল নন তিনি যদি সিদ্ধান্ত নেন যে তার কোন বান্দার গুনা এবং অপরাধকে তিনি গোপন রাখবেন এবং সেটাকে ক্ষমা করে দেবেন তাহলে এই কাজে কেউ তাকে বিরত করার মতো নেই আল্লাহ তিনি অমুখাপেক্ষী তিনি মানুষের ভুল ত্রুটি গোপন রাখেন অনেক ভুল ত্রুটি তিনি উপেক্ষা করেন এবং ক্ষমা করে দেন এভাবে আল্লাহ আরও সুযোগ দিয়ে রেখেছেন যদি আমরা তাওবা করি এবং আল্লাহ করি তাহলে তিনি তাওবা কবুল করেন এবং মানুষের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে থাকেন আল্লাহ তার আরও গুণবাচক নাম সমূহের মধ্যে রয়েছে তিনি যিনি তাওবা কবুলকারী এবং তিনি গাফুর যিনি ভুল ত্রুটি ক্ষমাকারী কিভাবে আল্লাহ আল্লাহ মানুষের ভুল ত্রুটিগুলোকে গোপন রাখেন এবং সেগুলো ক্ষমা করে দেন সেই প্রসঙ্গে একটি চমৎকার হাদিস রয়েছে ত্রিমিজি শরীফ আবু তিনি বর্ণনা করে বলেছেন রসুল সাল্লাই সাল্লাম তিনি বলছেন সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে সবার শেষে যেই লোকটিকে জাহান্নাম থেকে বের করা হবে এবং সবার পরে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে সেই লোকটিকে আমি অবশ্যই খুব ভালোভাবে চিনি সেই ব্যক্তিকে সামনে আনা হবে আল্লাহান আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলবেন এই লোকটির ছোট ছোট গুনাহের কথাগুলোকে জিজ্ঞাসা করো এবং বড় বড় গুনগুলোকে লুকিয়ে রাখো ঠেকে রাখো আবৃত করে রাখো গোপন রাখো এরপর তাকে প্রশ্ন করা হবে হে অমুক তুমি কি অমুক দিনে অমুক অমুক গুনাহ অমুক অমুক অপরাধ সংঘটিত করি অমুক অমুক দিনে কি তুমি এই গুনা কর নি হাজি বর্ণাকারী বলছেন যখন সেই ব্যক্তি এভাবে এক এক করে সব গুণাহ স্বীকার করে নিতে বাধ্য হবে তখন সে মনে করতে শুরু করবে তার ধ্বংস অনিবার্য এই অবস্থায় আল্লাহ সুবাহতআলা সেই লোকটিকে বলবেন তোমার প্রত্যেকটি গুনাহের বদলে একটি করে নেকি প্রদান করা হলো। প্রত্যেকটি বদির বদলে তোমাকে একটি করে নেকি দেওয়া হল লোকটি আশ্চর্য হয়ে যাবে এবং ভাবতে শুরু করবে যে আল্লাহ সুহামতাল্লাহ আমাকে গুনাহের কারণে শাস্তি দিচ্ছেন না বরং আমার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিচ্ছেন কাজেই সে মনে করবে এরকম গুনাহ তো আমার আরো অনেক রয়েছে এখানে তো শুধুমাত্র ছোট গুন আল্লাহ আমার বড় গুনগুলোকে পরিবর্তন করে দেবেন এরকম একটি চিন্তা ধারা থেকে সেই লোকটি বলবে হে আমার রব আমি তো আরও অনেক গুন করেছি সেগুলো তো এখানে দেখছি না রাসুল্ল সাল্লাম এই কথায় কৌতুক অনুভব করলেন এবং হাজি এর বর্ণাকারী বলছেন যে রাসুল্লাহ সাল্লাম সেই ঘটনা উল্লেখ করে তিনি হেসে উঠলেন এমনকি তার দাঁত পর্যন্ত প্রকাশিত হল এই হাদিসে আমরা জানতে পারলাম আল্লাহ কিভাবে তার বান্দার গুণাহ এবং অপরাধগুলোকে লুকিয়ে রাখবেন এবং শুধু সেখানেই শেষ নয় বরং তার অসীম উদারতার মাধ্যমে আল্লাহ সেই গুনগুলোকে পর্যন্ত নেকিতে পরিবর্তন করে দেবেন এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই গুনগুলোকে গোপন বা লুকিয়ে রাখা হয়েছিল কাজে আমাদেরও উচিত নয় যে কোনো গুনা সংঘটিত হয়ে গেলে সেগুলোকে নিজে থেকেই প্রকাশ করে দেওয়া বরং সেগুলো গোপন রাখা উচিত এবং আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত এবং এই আশা রাখা উচিত যে আল্লাহ তিনি জানিয়ে দেওয়া এই কাজটি একটি গুনাহের কাজ রাসুল্লাহাম তিনি বলেছেন আমার সমস্ত উম্মত নিরাপদ তবে আল মুজাহির তারা ব্যতীত আল আল-মুজাহিরিন তারা কারা তারা হচ্ছে যারা নিজেরাই নিজেদের গুনাহের কথা প্রকাশ করে দেয় এবং সেগুলো প্রকাশ করার মাধ্যমে তারা গর্ব অহংকার এবং বরায় করে গুনহের কাজ করে তারা গর্ব এবং অহংকার বরত্ব অনুভব করে নিজেরাই নিজেদের গুনগুলোকে প্রকাশ করে দেয় তারা হচ্ছে আল মুজাহির রসুল্লাহ তিনি বলছেন আমার সমস্ত উম্মত নিরাপদ তবে আল মুজাহির ব্যতীত আল মুজাহির কারা রসুল্লাহ সাল্লাই্লাম বললেন সে এমন এক ব্যক্তি যে রাতে কোন একটি অপরাধ করল গুনের কাজ সংঘটিত করল এবং সেটাকে আলো সোমাতা গোপন রেখে দিলেন কিন্তু যখন পর সকাল হলো ভোর হল সেই ব্যক্তি স্বেচ্ছায় নিজেই বলে অমুক তুমি কি জানো গতকাল রাতে আমি কি কাজ করেছি আমি অমুক অমুক গুনাহের কাজ সংঘ করেছি এভাবে এমন অবস্থায় সে রাত অতিবাহিত করেছিল যখন কিনা আল্লাহ সুহামতাল্লাহ তার গুনাহের কাজকে গোপন রেখেছিলেন অথচ পরদিন ভোরে উঠে সে নিজেই সেই গোপন পর্দাকে খুলে দিল এবং গুনাহের কথা মানুষের সামনে উন্মুক্ত করল প্রকাশ করে দিল অথচ দিল্লাহামতাল তার উপরে একটি পর্দা আবৃত করে সেই গুনকে গোপন রেখেছিলেন কাজে নিজেদের গুনহের কথা কখনোই আমাদের প্রকাশ করা কিংবা অন্য মানুষকে জানিয়ে দেওয়া উচিত নয় আরেকটি ঘটনা আমরা দেখতে পাই অমর ইবদুল খাতাব রাইদিয়ত উহ তার উক্তি আব্দুল্লাবনে মাসুদ রাইদিল্লাহ তিনি বর্ণনা করে বলছেন যে একজন ব্যক্তি রসুল উল্লাহ সাল্লামের কাছে আসলো এবং এসে বলল ইয়া রসুল্লাহ আমি একজন নারীর সঙ্গে মদিনার কাছে একটি বাগানে নির্জনে একত্রিত হয়েছি এবং সেই ব্যক্তি জানাল যে সে চূড়ান্ত পর্যায়ের জিনা না করে অন্যান্য অপরাধগুলো সংঘটিত করেছে এরপরে সে অনুতপ্ত হয়ে দোষ স্বীকার করে রাসুল্লাহ সাল্লিয়ামের কাছে এসে বলেছে এবং বলছে যে আপনি বিচার করুন আমার উপরে যা শাস্তি তা প্রদান করুন ওমর ইবুল খাতা তিনি সেই লোকটিকে বললেন আল্লাহ যেখানে তোমার গুনাহের কথা গোপন রেখেছিলেন তুমি কেন স্বেচ্ছায় এসে সেই গুনাহের কথা প্রকাশ করে দিলে যে গুনাহ আল্লাহ গোপন করে রেখেছিলেন তুমি কেন সেটাকে গোপন রাখলে না মুসলিম শরীফে হাজিজ্টি এসেছে আলাস তিনি বলেছেন আল্লাহ কোনো মন্দ বিষয়ের প্রকাশ করা কিংবা প্রচারণা করা পছন্দ করেন না তবে যদি কারো উপরে জুলুম হয়ে থাকে সে কথা ভিন্ন সে কথা আলাদা নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী গুনহায়ের বিষয় কিংবা জুলুমের বিষয় বা কোন অন্যায় কাজ যদি মুসলিমদের সমষ্টিগত স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ধরনের গুনগুলো প্রচার করা কিংবা প্রচারণা করার ক্ষেত্রে হিক্মা অবলম্বন করা প্রয়োজন রয়েছে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি যদি অন্যের মাধ্যমে জুলুমের শিকার হয় সে মাজলুম হয় তাহলে মুসলিম বিচারালয়ে কাজীর কাছে সে বিচার পার্থনা করতে পারে বিচার দায়ের করতে পারে তবে এই ক্ষেত্রেও অপ্রয়োজনে এই অপরাধের কথাগুলো প্রচার করে দেওয়া উচিত নয় অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তিরা এই বিষয়টিকে বুঝতে ভুল করেন এবং তারা মনে করে থাকেন যে সৎ আদেশ এবং মন্দ কাজের এর মাধ্যমে আমরা যারা যার প্রতি যত অপরাধ করেছে সবগুলোকে সবার কাছে প্রচার করে দিব এই ধরনের প্রচার করা যদি মুসলিমদের সমষ্টিগত স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট না হয় এবং সেগুলো প্রচারণার মাধ্যমে পরিস্থিতি উন্নতির থেকে অবনতির দিকে যাওয়ার আশঙ্কা থাকে তবে সেই ক্ষেত্রে সেগুলো প্রচার না করাই উত্তম যেমন এই ক্ষেত্রে একটি উদাহরণ হতে পারে আমাদের সমাজে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা অনেক সময় দেখি একই অপরাধ যদি এমন কোনো ব্যক্তির মাধ্যমে সংঘটিত হয় যাকে দেখে দিনদার বা মুসলিম বলে চিহ্নিত করার ভাবে কোনো সুযোগ নেই তাহলে মিডিয়া কিংবা প্রচার প্রচারণাতে সেই বিষয়গুলোকে একভাবে হাইলাইট করা হয় আর যদি দেখা যায় যে মুসলিমদের মধ্যে তাদেরকে বাধ্যভাবে মুসলিম বলে চিহ্নিত করার সুযোগ রয়েছে কিংবা তাদের চেহারায় দাড়ি কিংবা মাথায় টুপি রয়েছে এরকম ব্যক্তিরা যদি কোনো অপরাধ সংঘটিত করে ফেলে তাহলে মিডিয়া এবং অন্যান্য প্রচার প্রচারণাতে সেই বিষয়গুলোকে অনেক বেশি করে হাইলাইট করা হয় এবং সেগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন সমস্ত মুসলিমরাই এই ধরনের আচরণে আক্রান্ত এবং একজন ব্যক্তির অপরাধকে সমস্ত মুসলিমদের উপরে আরোপ করার চেষ্টা করা হয়ে থাকে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারবেন যে এই ধরনের প্রচারণার মাধ্যমে মূলত মন্দ বা অন্যায়কে প্রতিহত করা নয় বরং মুসলিমদের ভাবমূর্তিকে বাকি মানুষদের সামনে খাটো করা ছোট করা এটাই অনেক ক্ষেত্রে লোকানো উদ্দেশ্য হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অন্যায় অপকর্ম এবং অপরাধের খবরগুলোকে এমনভাবে চতুর্দিকে প্রচার করা হয় যেন ধীরে ধীরে মানুষের অন্তর থেকে সেই অন্যায় কাজগুলোর প্রতি যে স্বাভাবিক ঘৃণা সেটা নষ্ট হয়ে যায় সেই বিষয়গুলোকে খুব সাধারণ এবং স্বাভাবিক হিসেবে চতুর্দিকে প্রচার করা হতে থাকে এই ধরনের কাজের মাধ্যমে লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়ে থাকে কাজেই এই ক্ষেত্রে আমাদের সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি আল্লাহআলা কোরআনে বলেছেন وَنَأْتَشِي عَالْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَن নিশ্চয়ই যারা পছন্দ করে যারা চায় বা ইচ্ছা করে যে ইমানদারদের মধ্যে বা মুসলিমদের মধ্যে অশ্লীলতা এবং মন্দ কাজের প্রসারতা ঘটুক তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ জানেন এবং তোমরা জানো না মুসলিম হিসেবে আমাদের কখনোই উচিত নয় অন্য মুসলিমদের দোষ ত্রুটি উন্মোচন করা কিংবা গুপ্তচর করা অথবা তাদের ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া কিংবা সেগুলোকে অনুসন্ধান করা এ প্রসঙ্গে বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির দোষ ত্রুটিকেও গোপন রাখবেন আরেকটি হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি অতীতে কোন ভুল বা ত্রুটি কিংবা গুণের কাজ সংঘটিত করে থাকে এবং এরপর সে নিজেকে সংশোধন করে নেয় তবা করে নেয় এবং সেই গুণা থেকে ফিরে আসে তাহলে তাকে সেই অতীতের গুনা স্মরণ করিয়ে দিয়ে অপমানিত কিংবা লাঞ্ছিত করা যাবে না বরং যদি কেউ এই ধরনের কাজ করে অর্থাৎ অতীতের গুণা স্মরণ করিয়ে দিয়ে যে ব্যক্তি তবা করে নিজেকে সংশোধন করেছে আবার তাকে অপমানিত করে লোকসম্মুখে ছোট করে তাহলে আলোচ মাতালা ওই ব্যক্তিকেও লাঞ্ছিত করবেন এবং অন্যকে যে অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে সে অপমানিত বা লাঞ্ছিত করছে ওই ব্যক্তিকে আলোচ মাতালা ওই অপরাধের মাধ্যমে আক্রান্ত করে বাকীদের সামনে তাকে লাঞ্ছিত এবং অপমানিত করবেন এমনকি তাকে নিজের ঘরে হলেও আল্লাহ লাঞ্চিত করবেন সেখানে বলেছেন তোমরা মানুষের উপরে গুপ্তচর বৃত্তি করবে না কিংবা মানুষের দোষ ত্রুটি তালাশ করে বেড়াবে না যেমন মানুষের উপরে আরি পাতা বা গোপনে তাদের কথা শোনা এবং এরপর সেগুলোকে পাবলিকলি বা জনসম্মুখে প্রকাশ করে দেওয়া এই প্রসঙ্গেও আমরা হাদিসে দেখতে পাই রাসুল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের কথা শোনার জন্য চেষ্টা করে অর্থাৎ তাদের অনিচ্ছা সত্ত্বেও গোপনে সেবেন কাজে আল্লাহ সুবাহ মানুষের উপরে যে বিষয়গুলোকে গোপন করে রেখেছেন ঠেকে রেখেছেন আবৃত রেখেছেন সেই বিষয়গুলোকে উন্মুক্ত করা প্রকাশ করা কিংবা প্রচার করা আমাদের জন্য উচিত নয় আল্লাহ তিনি আস্তির তিনি গোপনকারী দোষ ত্রুটি গুনাহের কথা তিনি সেগুলোকে ঢেকে রাখেন লুকিয়ে রাখেন পরে অন্যান্য সকল মানুষ কম কিংবা বেশি না কোনো গুণাহে আক্রান্ত এবং কোনো না কোনো অপরাধে সে অপরাধী কেউই নিষ্পাপ বা মাসুম নয় এরপরে আল্লাহ সুবাহ নিজের উদারতা এবং মাহাত্মের কারণে তার বান্দাদের ভুল এবং ত্রুটিগুলোকে গোপন রাখেন ঢেকে রাখেন অনেক গুনা তিনি নিজে থেকেই ক্ষমা করে দেন আল্লাহ বান্দার ভুল এবং ত্রুটিকে ঢেকে রাখার কারণে বান্দা জনসম্মুখে লাঞ্ছিত হয় না এটি আল্লাহ উদারতা এবং মাহাত্মের একটি অসাধারণ দৃষ্টান্ত যে কারণে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি তোমরা কোনো ব্যক্তির প্রশংসা করতে চাও তাহলে এভাবে বলো অর্থাৎ অমুক ব্যক্তি সম্পর্কে আমি এইরকম ধারণা রাখি কিন্তু তার বিষয় বা তার প্রকৃত বাস্তবতা আল্লাহতআ সবচেয়ে ভালো জানেন এভাবে কাউকে প্রশংসা করা কারণ সৃষ্টি বা কোনো মানুষ কেউই নিঃশর্ত প্রশংসার যোগ্য বা দাবিদার নয় একমাত্র যিনি নিঃশর্ত প্রশংসার যোগ্য এবং দাবিদার তিনি হচ্ছেন আল্লা সুবহানাহ যে কারণে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ রব্বিল অপর দিকে মানুষের প্রশংসা কিংবা শ্রেষ্ঠত্ব ঘোষণা করার ক্ষেত্রে প্রত্যেকের মধ্যেই কোন না কোন ভুল ত্রুটি রয়েছে যে কারণে মানুষের প্রশংসা করার ক্ষেত্রে এভাবে বলা যে অমুক ব্যক্তি সম্পর্কে আমি এই ধরনের ধারণা রাখি বা এরকম ভালো বিষয় আমি জানি কিন্তু প্রকৃত বাস্তবতা সেটি আল্লাহ সুবহাত আল্লাহ সবচেয়ে ভালো জানান আবার কেউ যদি কোন ব্যক্তির প্রশংসা করে সেই অবস্থায় যার প্রশংসা করা হচ্ছে সেই ব্যক্তির জন্য রসুল দোয়া শিখিয়েছেন তিনি বলেছেন যাকে প্রশংসা করা হল তার এভাবে বলা উচিত আল্লাহ মিম্মা আলামোনাই হে আল্লাহ তারা আমার ব্যাপারে যা বলেছে সেই বিষয়ের জন্য আপনি আমাকে পাকরাও করবেন না আমাকে ক্ষমা করুন তারা যা জানে না তার থেকেও আমাকে উত্তম বানিয়ে দিন সুতরাং যে ব্যক্তির প্রশংসা করা হল সেই ব্যক্তি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং বলবে আল্লাহ তারা আমার ব্যাপারে যা জানে না সেই বিষয়ের জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না গ্রেফতার করবেন না বরং তারা আমার ব্যাপারে যতটুকু ভালো জানে আপনি আমাকে তার থেকেও উত্তম বানিয়ে দিন এবং আমার ভুল বা ত্রুটিগুলোকে আপনি ক্ষমা করে দিন কত চমৎকার একটি দোয়া রাসুল্লাহ সাল্লাহাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবেই আল্লাহ সুবাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করেন আমাদের ভুল ত্রুটিগুলোকে ঢেকে রাখেন এবং গোপন রাখেন কারণ তিনি আস্তিত্রুটি গোপনকারী আরেকটি দোয়াতে তিনি আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা দোয়া করি যে তিনি যেন আমাদের অপরাধ ভুল ত্রুটিগুলোকে আবৃত করে রাখেন এবং ঢেকে রাখেন আল্লাহরা হে আল্লাহ তুমি আমার ভুল ত্রুটি এবং অপরাধকে ঢেকে রাখো গোপন রাখো এবং আমরা দেখতে পাই এই দোয়াটি দৈনন্দিন আজকার বা সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের অন্তর্ভুক্ত সম্পূর্ণ দোয়াটি তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কাছে আশ্রয় এবং নিরাপত্তা চাওয়ার জন্য শিখিয়েছেন। তার মধ্যে একটি অংশ হচ্ছে আল্লাহুমাসতুর আউরাতি। হে আল্লাহ তুমি আমার গোপন দোষটুটিগুলোকে ঢেকে রাখো, আবৃত করে রাখো। ওয়া আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www. raindropsmedia.org মিডিয়া অথবা ফেসবুক পেজ ডব ডুড্য অথবা ডাট চ্যানেল wwwyoutubecom কম শব্স মিডিয়া